السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين وبعد সম্মানিত দর্শকবৃন্দ আমরা ইমাম আবু জাফর তুহাবী رحمۃ اللہ علیہ রচিত اهل সুন্নাহ ওয়াল জামা اهل সুন্নাহ ওয়াল জামাতের আকিদার বর্ণনা এই কিতাবটির একটি অংশ নিয়ে আলোচনা করেছিলাম যেখানে আমাদের ইমাম ইমানের একটি অংশ হচ্ছে কেয়ামতের আলামত সমুহ আলোচনায় আমরা গত পর্বে শুরু করেছিলাম সেখানে আমরা বলেছিলাম যে কেয়ামতের আলামত কিছু বড় আলামত আছে কিছু ছোট আলামত আছে ছোট আলামতগুলো আলোচনা আমরা বলেছিলাম যে কিছু আলামতের মধ্যে রয়েছে যে রসল্লাহ সাল্লাহাম ছোট আলামত রসোল্লা ছোট আলামতের মধ্যে প্রথমটি হচ্ছে রসুল্লা সাল্লা সাল্লাম কে নৃত্য তারপরে রসোল্লা সাল্লাম বলেছেন বাইতুল মাগের বিজয় তারপরেছেন তারপরে সম্পদ বেড়ে যাওয়া এগুলি আমরা গত পর্বে আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করতে চাই গত পর্বে যেটা শুরু করেছিলাম যে কে আমতের মধ্যে একটি বড় আলামত হচ্ছে ফেতনা ফাসাদ বেড়ে যাওয়া ফেতনা ফাঁসাদ বেড়ে যাওয়া আমরা বলেছিলাম ফাঁসাদের বিষয়টি রসুল্লা আসলাম ইঙ্গিত করেছেন যে পূর্ব দিক থেকে ফেতনার সূত্রপাত হবে পূর্ব দিক থেকে অধিকাংশ ফেতনার সূত্রপাত হয়েছে যত ফেরকা বের হয়েছে সবই পূর্ব দিক থেকে বের হয়েছে যতগুলোই মতবাদ বের হয়েছে ভ্রান্ত মতবাদ সবই পূর্ব দিক থেকে বের হয়েছে রসুল্লাহ সাল্লাহ আসলামের সেই ভবিষ্যৎবাণী সত্য বলে প্রমাণিত হয়েছে তারপর আমরা দেখেছি যে ফেতনার সূত্রপাত উম্মত মুসলিম আমাদের প্রথম যে ফেতনার সূত্রপাত হয়েছিল তা হচ্ছে ওসমান রাজি আনহুর হত্যার বিষয়টি এবং তাও হয়েছিল কিছু মানুষ ইরাক থেকে বা মিশর থেকে একত্রিত হয়ে তৈরি করেছিল এবং তাদের হাতে খারিফাত মুসলিমিন শাহাদ বরণ করেন এবং ইটাকে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আলা আবাল ইউসিবুহা ওসমানকে কিছু বিপদ পেয়ে বসবে তিনি সেটা বলেছেন এবং ওসমান রাজিউল্লা আনহুর হত্যার মাধ্যমে যে ফেতনা শুরু হয়েছে সে ফেতনা ছিল সুদূর প্রসারী সে ফেতনা আজও চলছে এবং সেখানে এই এই মানুষ মানুষের হানাহানি মারামারি এবং পরস্পর কোন রকমের মায়া মোহব্বত না থাকায় পুরোপুরি জিনিসটাই ওসমান আদি আল আহর হত্যার মাধ্যমে তার সাহায্যের পর থেকে শুরু হয়েছে এ একটি বড় ফেতনা তো আমরা এরপরে দেখেছি যে এই ফেতনার পরেও আরো অনেকগুলো ফেতনা উমতে মুসলমানের মধ্যে হয়েছে আমরা গত পর্বে সেগুলো আলোচনা করেছি আমরা দেখেছি যে কিছু ফেতনা হয়েছে কিছু ফেতনা হচ্ছে আবার কিছু ফেতনা সামনেও রয়েছে তো মধ্যে যে সমস্ত ফেতনাগুলো পূর্বে সংঘটিত হয়ে গেছে সেগুলোর আমরা আলোচনা করছিলাম বস্তুত যে সমস্ত ফেতনার কথা हादी रसुल इंगित कर फैतनर मध्य देखते भाई ओसमान रदे हत्यार विषय सह वर्णना सेम एक फैतना जो फैतना रोध करसुल्लाम साहेबी रदे आन আ যেভাবে ইঙ্গিত করেছেন যে এই এই দরজাটা ভাঙ্গা হবে অর্থাৎ ফেতনার দরজাটা উদ্ধ করা থাকবে না সেটা ভঙ্গুর হবে ভেঙ্গে যাবে সেই দরজাটা ভেঙে দেওয়ার কারণে সেটা আর কেমন পর্যন্ত কোনো দিনেই বন্ধ হয়নি এবং সেটা হয় এখনও সেটা সে ফেতনায় চলছে তে সাহবায়িক রামের যুগে বেশ কিছু ফেতনা হয়েছিল সেটার উল্লেখ করছি এখন বিশেষ করে মকল জামাল বা উষ্টের যুদ্ধ উষ্ট যুদ্ধের পটভূমি হচ্ছে যে যখন ওসমান রাজিউল্লাহ আনহু শাহাদত হয়ে গেল তখন সবাই মিলে আলি রাজিউল্লা আনহুকে বাধ্য করলো অনেকটা যে আপনি অবশ্যই খেলাফত নেবেন তো তিনি খেলাফতের দায়িত্ব ওদের বাধ্য বাধ্যকতা ওদের পীড়া ফিরিতে নিলেন নেয়ার পরে ঘটনাসক্রে যারা তার সাথে ছিল বেশিরভাগই ওসমান হত্যাকারীদের হত্যাকারীদের অংশগ্রহণকারী লোকেরাও ছিল কিন্তু আলী আদুল তাদেরকে সুনির্দিষ্টভাবে নির্ধারণ করতে পারছিলেন না যে কারা এর মধ্যে কারা ওসমান আলাদ হত্যার সাথে জড়িত হয়েছে এই তিনি চিন্তা করছিলেন যে আগে রাষ্ট্র সমস্ত মুসলিম বিশ্বে শান্তির শৃঙ্খলা স্থাপন করে তারপর তিনি এগুলোর বিচার করবেন তিনিও বিচার করতে ইচ্ছুক ছিলেন এই অবস্থায় ওসমান রাজনী হত্যার পরে আলী রাধুল হাতে বায়াত যারা করেছেন তার মধ্যে তলহা রাজ আহু এবং জুবাই রেহু দুইজনেই ছিলেন তারা বায়াত করার পরে মক্কা গেলেন মক্কাতে তখন হজের মৌসুম চলছিল এবং আল আয়সারদ আনহে সেখানে অবস্থান করেছেন তারা সেখানে অবস্থান করার পরে আয়সার্দ সাথে আলাপ হল তলহা এবং জুবাই রহুমা তারা চিন্তা করলেন যে ও মতে মুসলিমাকে এই ফেতনা থেকে বেরিয়ে আসতে হবে তারা আলোচনা করছিলেন সে আলোচনার সূত্রপাত ধরে সেখানে হল সবাই এবং আলীকে ডাকা হলো তিনিও আসলেন সেখানে আলোচনার সূত্রপাতে বলা হলো যে এই অবস্থা বিরাজ করতে দেয়া যাবে না বরং কোনো না কোনোভাবে ওসমান হত্যাকারীদের বিচার করতে হবে যেহেতু ওসমান আদুল আহ মাজলুম ভাবে শহীদ হয়েছেন যখন তিনি সেখানে বের হচ্ছিলেন তখন আনহা তিনি একটি ওটের উপরে সওয়ার ছিলেন এইজন্য জন্য এই এই ঘটনার নাম হচ্ছে মা জামাল ওষির যুদ্ধ বা ওটের ঘটনা উঁটের ঘটনা আয়সারদ আহ যখন সেই পদ দিয়ে যাচ্ছিলেন তখন তিনি একখানে কুকুরে চিৎকার শুনলেন চিৎকার শুনে জিজ্ঞাসা করলেন যে এই এলাকার নাম কি বলে যে হাও আব তখন তিনি বলেন যে আমাকে ফিরে যেতে দাও কারণ আমি রসোল্লা সাল্লা সাল্লামকে শুনেছি তোমাদের মধ্যে একজন হবে যে এক তোমাদের মধ্যে কে সেই ব্যক্তি হবে যাকে হাও আব স্থানে কুকুরের চিৎকিয়া শুনবে সেই তোমাদের মধ্যে সেই লোকটিকে সে যেন ফিরে যায় রসল্লা ভবিষ্যৎবাণী করেছিলেন মাহাতুল মিনের মধ্যে আশা দিয়ে তার সেই কথা স্মরণ করে তিনি বলেন যে আমি ফিরে যেতে চাই কিন্তু তারা বলেন যে আমরা তো ভালো চাচ্ছি ফিরে যাবেন কেন এজন্য তাকে ফিরে যেতে দেয়া হলো না আলী রাহু এই ঘটনা শুনেছেন এবং দেখা করে বললেন আমাকে রসোল্লা বলেছেন যে আপনার সাথে আমার বিরোধ হবে সেই বিরোধে আপনাকে আমি স সমানে মানে পৌঁছে ঘরে পৌঁছে দি সেটা আমাকে নির্দেশ দিয়েছেন আমি চাই আপনি সে স ঘরে পৌঁছে তাদের মধ্যে শেষ পর্যন্ত বুঝে পড়া হয়ে গেল যে আলী রাদহু সাথে আলোচনা করে একটা যে হ্যাঁ ওসমান রাজ হত্যাকারদের বিচার করা হবে এবং উমসলামাকে একই একই কাতারে দাঁড় করানো হবে কোন রকম তাদের মধ্যে যেন কোন সমস্যা না হয় বিষয়টি তারা দেখবেন এই অবস্থায় তারা প্রত্যেকে তার তামুতে ফিরে গেল রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতিকারী যারা ওসমান হত্যাকারে হত্যার অংশগ্রহণ করেছিল তারা যখন দেখল যে এই এই সমস্যা যদি সমাধান হয়ে যায় তাহলে তো আমাদেরকে খুঁজি বের করে আমাদের বিচার করবে তখন তারা রাতের অন্ধকারে আশারাদহার তাবুতে এবং তলহাক জোবাইরাদ হুমা এদের তাবুতে আক্রমণ করে বসলো এরা মনে করল বোঝি রাতের অন্ধকারে আল্লাদ লোকেরা আক্রমণ করেছে আর ওদিকে এরা ওদিকে আক্রমণ করে দিল আল্লাদুল্লহন তাবুতে তারা মনে করল যে নিঃসন্দেহে তলহাজোবাইয়ের আক্রমণ করেছে তাদের লংহুমা কিন্তু শেষ পর্যন্ত এই ঘটনার কোন তারা হদিস না দেখে যুদ্ধ আরম্ভ করলো যে কোথায় কি হয়েছে না দেখে যুদ্ধ হয়ে গেল সেই যুদ্ধে বহু সাহাবি শহীদ হয়ে গেলেন মারা গেলেন এবং এই যুদ্ধের শেষ হলো যে আলিল যে আসার মধ্যে হাওদাজির ভিতরে ছিলেন তখন তার কেটে দেওয়া যাতে করে উঠে পা কেটে দেওয়া হল আর আসারদি আল আহার বসে গেলেন এবং আলিহন তাকে স সমানে পাঠিয়ে দিলেন এই ছিল জামালের ঘটনা এটা একটা বড় ধরনের যেই ফেতনার কারণে বহু শত সাহাবির শত শত সাহাবীর কোন বর্ণায় সত্য সত্যের হাজার কোন কোন তারও তার কাছাকাছি সাহাবি এবং তার মুসলিমের অনেক মুসলিমের রক্তক্ষরণ হয়েছিল এ ছিল একটা বড় ফেতনা এতে কোনো সন্দেহ নেই রসুল্লাহ এদিকে ইঙ্গিত থাকার অস্বাভাবিক কিছু নয় দ্বিতীয় যে ফেতনাটি রসুল্লাহ সাহাবিদের যুগে হয়েছিল মহকার সিফিন সিফিনে যুদ্ধের ঘটনা রসুল্লাহ সাল্লাম বলেছেন কেয়ামত কয়েম হবে না যতক্ষণ না যতক্ষণ না মুসলিমদের দুটি বড় জমায়েত যুদ্ধ করবে তাদের প্রত্যেকের দাবি এক ঠিক এই ঘটনাটি ছিল সিফিনের যুদ্ধে সিফিনই সবাই চেয়েছিলেন শান্তি সবাই চেয়েছিলেন ও সোনাজ হত্যার কাছে বিচার হোক সবাই চেয়েছিলেন যে মুসলিমরা ঐক্যবদ্ধভাবে থাকুক এই জিনিসটা সবাই চেয়েছিলেন কিন্তু সে জিনিসটা তার ফল দেয়নি বরং প্রত্যেকে যুদ্ধ করেছিলেন যুদ্ধের সেই ঘটনাটি বড় ধরনের একটি ফিতনা কারণ আলী যখন তার হাতে তার হাতে খেলাফাতে দায়িত্ব এসে গেল তিনি চাইলেন যে প্রত্যেকে তার কথা অনুসারে প্রত্যেক এলাকায় তার শাসন বলবৎ থাকুক তিনি মহাবির তার এলাকা থেকে তার এলাকা থেকে বরখাস্ত করতে চাইলেন এবং সেখানে অন্যকে কে নিয়োগ দিতে চাইলেন অনুরূপ আমরিব নাসকে আনহুকে ওনাকেও বাদ দিয়ে অন্য কাউকে নিয়োগ দিতে চাইলেন কিন্তু তারা দুজনে বলেন যে আগে ওসমান হত্যার বিচার করা হোক আপনার সাথে যারা আছে তারা তো ওসমান হত্যাকারী তো প্রত্যেকে চাইলেন যে হত্যার বিচার হোক কিন্তু আলী রাধুল উদ্দেশ্য ছিল ওসমান বিচার হবে আগে শান্তি শৃঙ্খলা ফিরে আসুক তারপর সেখানে যুদ্ধ হল সেই যুদ্ধে আলী আনহ প্রায় জয়লাভ করতে যাচ্ছিলেন এমন সময় সেখানে সন্ধির প্রস্তাব আসলো সন্ধির প্রস্তাব আসার পরে সন্ধি করা হলো সেই সন্ধির পরে কিছু মানুষ বেড়েই আসলো বেড়েই চলে গেল সেই যুদ্ধ নাম ছিল মাতো সিফিন বা সিফিনের যুদ্ধ এটা তো সেজন্য একটা বড় ধরনের ফেতনা ছিল এতে কোনো সন্দেহ নেই মুসলিমদের এই যে বিরাট রক্তক্ষণ হয়েছিল এতে এমন অবস্থা হয়েছিল যে কি কারণে কে কাকে মারছে এটাও যেন তাদেরকে স্পষ্ট ছিল না কিন্তু আল্লাহ তালা লেখা ছিল জন্য সাহবাকে রাম সেই যুদ্ধে অংশ করেছেন এবং একে অপরকে কি হত্যা করেছেন তারা নিজেরাও জানেন না কিন্তু সেখানে হত্যা সংগঠিত হয়েছে সেখানে অনেক অনেক সাহাবি মারা গেছেন যাদের নাম ইতিহাসে সন্ন্যাক্ষ লিখিয়ে থাকবে সে সাহাবিগণ মারা গেছেন এরা এদের এই ঘটনা এই মৃত্যুর ঘটনা নিঃসন্দেহে একটি বড় ধরনের ফেতনা ছিল সিপিনের ঘটনার পরে বড় ধরনের যে ফেতনাটি হয়েছিল সে ছিল খাওয়ার এজদের ইসলাম ইতিহাসে প্রথম যে দলটি প্রথম যে দলটি বের হয়ে প্রথম যে দলটি মুসলিম দল থেকে আলাদা হয়ে যায় মুসলিমদের জামাত থেকে যারা আলাদা হয়ে যায় তারা ছিল খাওয়ারেজ খাওয়ারেজ অর্থই হল বের হয়ে যাওয়া যারা ইমাম হকের কথা থেকে বের হয়ে চলে যায় তারাই হচ্ছে খাওয়ারেজ যাদের চিন্তা চিন্তাধারা ধ্যান ধারণা আকিদা বিশ্বাস সম্পূর্ণ ভিন্নতর এই মানুষগুলো আলিয়া দিল্লা কে আলিয়া তারা আক্রমণ করে বসলো বা তাদের তাকে জিজ্ঞাসা করলো যে কেন আপনি আপনি যেহেতু এই যেহেতু মাধ্যম হিসাবে কবুল করেছেন এবং আপনি যেহেতু হাকাম মেনে সেজন্য মনে করল যে যারা এরকম হাকাম মানে তারা কাফের হয়ে যায় তারা নীল হক মিল্লা আলিল্লা অথচ আল্লাহ বললেন যে কালীমাত্র হক কিনবাহত তারা হক কথা বলছে তার উদ্দেশ্য খারাপ তারা সঠিক উদ্দেশ্য নিয়ে কথাটি বলেনি তো এর ফলে তারা সেখানে কিছু মানুষ একত্রিত হলো না হারাওয়া কোথাও হারুরা এলাকাতে একত্রিত হলো একত্রিত হয়ে তারা তারা আবদুল্লাহ আবদুল্লাহনে হাব্বা বিবিনে আর তাদের লানহ এবং তার স্ত্রীকে হত্যা করলো তার সন্তানকে হত্যা করলো এইভাবে তারা মানুষদেরকে ইমানদারদেরকে মারতে আরম্ভ করলো আর কাফেরদেরকে ছেড়ে দিতে আরম্ভ করলো এরকম ঘটনা যখন ঘটতে আরম্ভ করলো এবং তারা যখন আকিলা বিশ্বাসের বিরোধী কাজ করতে লাগলো তখন আলিয়া দন তাদের বিরুদ্ধে যুদ্ধ করলেন সেই যুদ্ধ হচ্ছে খাওয়ারেজদের বিরুদ্ধে যুদ্ধ আলিয়া সেই যুদ্ধের অনেক অনেক তাদের অনেককে হত্যা করেন এমন কি তাদের প্রায় নিচ্ছিন্ন হওয়ার হওয়ার অবস্থায় ছিল অল্প কয়েকজন শুধুমাত্র তারা জীবিত ছিল সেই লোকদের হাতেই পরবর্তীতে আলিয়া দুল আহ্ন শাহাদ বরণ করেন এ অল্প কয়েকজন যারা জীবিত ছিল এই ঘটনা বলা হয় হারুরিয়া এই বলা হয় নাহরাওয়ান তো এরা নাহারাওয়ানের ঘটনা বলা হয় এরা সবাই একত্রিত হয়েছিল সেখানে যুদ্ধ করেছিল আলিয়া দুল বিরুদ্ধে এবং আলিয়াদুল্লাহ আহনুর তাদেরকে যুদ্ধ আহ তাদের বিরুদ্ধে যুদ্ধ করেন কারণ সোল্লাহ সাল্লাহ ইসলাম বলেছিলেন আগে থেকে আল্লমকে এবারে আহ উদ্দেশ্য করে বলেছিলেন যে তিনি যেন এদের যুদ্ধ করেন সোল্লাহ সাল্লাহ ভবিষ্যৎবাণী প্রতিফলন করতে গিয়ে আল্লাহন সে যুদ্ধ করেছিলেন কিন্তু সেটা ছিল একটা বড় ধরনের ফেতনা এতে কোনো সন্দেহ নেই উম্মতি মুসলিমার মধ্যে প্রথম যে দলটি ইসলাম থেকে বেরিয়ে যা ইসলাম থেকে দল হিসেবে বেরিয়ে পড়ে এবং তাদের ভিন্ন আকিদা পোষণ করে তারা হচ্ছে এ খাওয়ারেজ এ ছিল ইসলামের মধ্যে বড় ধরনের ফেতনা আকিদাগত ফেতনা মানুষ হানাহানিগত ফেতনা অনুরূপভায় বিশ্বাসগত ফেতনা এবং উম্মতি মুসলিমা থেকে আলাদা হওয়ার ফেতনা এসবই এদের মাধ্যমে শুরু হয়েছিল এই ফেতনার পরে পরবর্তীতে আরেকটি বড় ধরনের ফেতনা ছিলার ঘটনা যে ঘটনার বড় ধরনের মদিনাবাসীদের মাহাবিবিন আবি সুফিয়ান রাজি আল্লাহ মিয়া ইবিনুফিয়ান রাদি আল্লাহ আনুর ছেলে ইয়াজিদ সে পাঠ এই লোকটি আক্রমণ করেছিল মদিনা মদিনা আক্রমণ করে মদিনার তিন দিন পর্যন্ত মদিনাতে যে অত্যাচার চালিয়েছিল বহু সে অত্যাচার এই ঘটনার মধ্যে মদিনাকে অপমান করা হয়েছে এই অবস্থা এইটা ছিল বড় ধরনের একটি ফেতনা অনেকে এই ফেতনার সময় অনেক অনেক মানুষ এই ফেতনার সময় বিনা বিনা অপরাধে নিহত হয়েছিল এটা ছিল একটি বড় ধরনের ফেতনা অন্য আরেকটি ফেতনা ছিল যেই ফেতনা পরবর্তীতে সংগঠিত হয়েছে আমরা কিছু ফেতনার উদাহরণ দিচ্ছি এই জন্য নজরসুল্লাহাম যেহেতু বলছেন যে ফেতনা জুহরুল ফেতনা ফেতনা বের হবে তার মধ্যে ছিল পরবর্তীতে যে খালকুল কোরআন মাসালা যে কোরআন মাকলুক কি না কোরআনকে সৃষ্ট কি না এই বিষয়টি এই বিষয়টি নিয়ে যে ফেতনা তৈরি হয়েছিল মাহমুদী হাম্বলের সময় সেটা এই ফেতনায় বহু মানুষকে বহু মানুষকে হত্যা করা হয়েছিল খলিফার পক্ষ থেকে এই ফেতনাটি ছিল এরকম যে কোরআনে করিম আসলে আল্লাতালার বাণী আল্লাহ তালার বাণী আল্লা তালার একটি গুণ এটা মাখলুক হতে পারে না সৃষ্ট হতে পারে না সৃষ্ট জিনিস স্রষ্টার স্রষ্টা তালার কি কর্ম হয় স্রষ্টার গুণ হয় না কিন্তু এরা যারা মহতাজেরা ছিল তারা মনে করতো যে কোরআন মাখলুক কোরআন সৃষ্ট এজন্য তারা মানুষকে এর উপরে ফেতনা নির্ভর করেছে মানুষকে জিজ্ঞাসা করতো এবং যারা কোরআন সৃষ্ট বলতো না তাদেরকে হত্যা করত তাদেরকে আজাব দিত শাস্তি দিত খলিফাদের সময় কয়েকজন আবাসীয় খলিফাদের সময় এই ঘটনাটি বিস্তারিত বিস্তৃতি পায় এবং একমাত্র আহমেদ উদ্দিন হাম্বল রাহমা এবং আর কয়েকজন তারা লুকিয়েছিল আহমেদ উদ্দিন হাম্বল তারা প্রকাশ্যে ছিলেন তিনি বলেছিলেন যে না আল কোরআন কালাম আল্লাহর কোরআন আল্লাহর কালাম এইটাও একটি ফেতনা ছিল যে ফেতনার কারণে শত শত হাজার হাজার মানুষকে এই ফেতনার কারণে কষ্ট দেয়া হয়েছে এবং তাদেরকে জ্যাল জম সহ্য করতে হয়েছে এটাও একটি উন্মতি মুসলামের ফেতনা আমরা কয়েকটি ফেতনার কথা উল্লেখ এই জন্য করলাম যে এই ফেতনাগুলো রসোল্লার দিকে রসুল্লাহ ইঙ্গিত ছিল কারণ রসল্লাহাম বলেছেন জহুরুল ফেতনার ফেতনা বের হবে এটা কেয়ামতের কিছু কেয়ামতের আলামতের মধ্যে একটি অনুরূপ শুধু যে খলকলকোরানি মশলা তা নয় এর পরেও আরও আধুনিক বর্তমান সময়ে কিছু কিছু ফেতনা বের হয়েছে যেমন তার মধ্যে আছে গোলাম্মদ কাদিয়ানির ফেতনা যে সে সারা দুনিয়াতে মিথ্যাচার করে মিথ্যাচার করেছে এবং ফেতনা দিয়ে ভর পরিপূর্ণ করে দিয়েছে এটাও একটি ফেতনা আরো ফেতনা হচ্ছে তাদের অনুকরণ করে যাচ্ছে এবং তাদের কথা শুনছে তাদের তারা যা যা করেছে তাই করছে রসুল্লাহ সাল্লাহাম এই বিষয়টি আগে সাবধান করে গেছেন তিনি বলেছিলেন যে রসুল্লাহাম বলেছেন যে তোমরা অবশ্যই অবশ্যই তোমাদের পূর্বের লোকদের সুন্নাতকে তাদের সুনাতচরিতকে অনুসরণ করবে হাত্তা লাউ দেখালো জহরা ধুপ বিল্লা দেখাল এমন কি যদি তারা কোনো কোনো ষান্ডার গর্বে তারা প্রবেশ করে তোমরা সেখানে প্রবেশ করবে দেখিয়েছেন যে এই উন্মতের অধিকাংশই এখন যে অবস্থা আছে সে অবস্থার দিকে তার ইঙ্গিত ছিল যে তারা কাঁফের মুর্শ্রেকদের অনুসরণ করে চলবে কাফের মুশ্রেকরা যে পথে চলে সেই পথে চলবে চলনে ব্যাসভূষায় আচার আচরণে কর্মকাণ্ডে চিন্তাধারায় সবকিছুতে উম্মুতে মুসলিমে এবং কাঁফের অনুসরণ করে চলছে এটা বড় ধরনের ফেতনা এই ফেতনার সাথে অন্য কোনো ফেতনার তুলনা হয় না কারণ অন্যগুলো ছিল একটা সাময়িক বা একটা বিষয়কেন্দ্রিক একটা ছিল সার্ব সর্বগ্রাসী এই ফেতনা এই এখন সারা দুনিয়া কেঁপে বসেছে এমন কি মুসলিমরা এখন মুসলিম পরিচয় দিতে অনেক জায়গায় লজ্জাবোধ করে অনেকে নিজেকে লিবারাল বলে অনেকে নিজেকে বিভিন্ন মতবাদে বিশ্বাসী বলে মুসলিম হয়েও নিজেরা কেউ কেউ নিজেদেরকে সমাজবাদী বলে কেউবা বা কমিউনিস্ট বলে কেউবা নিজেকে নিজেদেরকে ভিন্ন ভিন্ন নামে পরিচিতি বোধ করতে পরিচিতি দিতে তারা আনন্দবোধ করে অথচ এইটাই হচ্ছে ফেতনা এটাই হচ্ছে ফেতনা রসুল এই ফেতনা থেকে মানুষকে সাবধান করেছেন এই ফেতনায় যেন কেউ নিপধিত না হয় এই ফেতনাগুলো এই সমস্ত ফেতনা এই মধ্যে চালু হয়েছে চলবে এগুলো এমন ফেতনা যে ফেতনা আমরা নির্ধারণ করে বলছি না যে রসুল আসলাম শুধু একটাই বলেছেন বরং তিনি শব্দ বলছেন জুহুরুল ফেতন এবং তিনি বলেছেন যে এমন ফেতনা হবে যে এই ফেতনা মানুষ সকালবেলা ইমানদার থাকবে বিকালবেলা কাঁফের হয়ে বিকালবেলা হয়ে যাবে অর্থাৎ ইমান এবং কুফুরের মধ্যে সে ঘুরাফেরা করতে থাকবে এবং তার ইমান অবশিষ্ট থাকবে না এই ফেতনাগুলো এখন সবচেয়ে বেশি প্রসার লাভ করেছে এখন এর থেকে বাছার জন্য ফিরে আসতে হবে কোরআন এবং সুননার দিকে কোরআন আল্লাহ এবং তার রসুলের দিকে ফিরে আসতে হবে কেয়ামতের আলামতের মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ একটি আলামত হিসাবে আমরা রসোল্লা সাল্লা মুখ থেকে পেয়েছি ইনশাআল্লাহ কেয়ামতের আরো যে সমস্ত আলামত রয়েছে সেগুলো আমরা অন্য কোনো পর্বে বিস্তারিত আর আলোচনা করব ততক্ষণ আপনারা আল্লা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ তালার কাছে আমাদের এহ্বানেই থাকবে ও আখান আলহামদুলিল্লাহ রাবিলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি